আরেকটি মাসা নিয়ে এ পর্যায়ে যে আলোচনা হবে সেটা কখন দেওয়া জীব এবং কখন দেওয়া সুন্নত সেটা নিয়ে আলোচনা সর্বসাফল আমরা বলবো পাঁচটি জায়গায় দেওয়া হম আর একটি জায়গা আছে যেখানে দেওয়া সুন সেটা আমরা বলবো দেওয়া সুসিম হয় পাঁচটা কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে যে নামাজের কোনো অংশকে বাড়িয়ে দেওয়া নামাজের যে কর্মগুলো আছে সেগুলো কোনো একটি বাড়িয়ে দেওয়া যেমন একটি রুকু বাড়িয়ে দিয়েছে তিনি বলেন قال لا قالوا فانك صليت خمسا فقال انما انا بشر مثلكم انسى كما تنسون فخذي داري سيقدكم রসুল হজরতুদ বলেন এখন রসুল আকরম সালাদা গোসা করছো কেন তখন সাহেব আকরাম বললেন হে আল্লাহ রসুল সালাদুর মধ্যে কি বাড়িয়ে দেওয়া হয়েছে তখন তিনি বললেন না তো তখন সাহেব বললেন আপনি তো পাঁচ রাকাত সালাদ আদায় করেছেন তখন রসুল আকরম সাহা ক্যাবলার দিকে ফিরে দুটি সালাম ফিরালেন তারপর দেখতে পাই হাদিস নম্বর হচ্ছে পাঁচশত বাহাত্তর তো সুতরাং এই হাদিস অনুযায়ী হ্যাঁ আপনার ভুলে গেলে সে হ্যাঁ তবে এই ক্ষেত্রে আপনার যেটা করেছেন যেটা সালাম ফিরানোর আগেই वस्था ना दिए बसा जाते द्वितीय श्रद्धा देवर जो दे दे है সম্পূর্ণ করার আগে সালাম যমন ইমস তারপর একজন উঠে বললো যে আকুত যে নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে কিনা তখন রসুইল আকরম বেরিয়ে এসে আরেক রেগাত পড়ে দিলেন যেটা উনি পড়েননি মানে চোদ্দ রেগাত পড়লেন তারপর সালাম ফিরিয়ে সেই যেটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা আদায় করার পর কি সৌজে দেওয়ার নিয়ম তৃতীয় নম্বর যেটা এমন কোনো যদি ভুল করে ফেলায় যার কারণে অর্থ পাল্টে যায় ভুলগত কারণ ইচ্ছাকৃত ভুল কোনো বিকৃত করে অর্থ এমন যদি উল্টা পাল্টা পরে হ্যাঁ তাহলে অবশ্যই দুই রেগার পরেছেন তারপর তিনি দাঁড়িয়ে গেলেন বসেননি আজ বসার কথা বর্ষা অবস্থায় হম সেটা তিনি সালাম ফিরালেন হম এই হাদিসটা আমরা দেখতে পাই বোখারে মুসলিমে বোখারের হাদিস নাম্বার আছে এক হাজার দুইশত মুসলিমের হাদিস পাঁচ এটা কিন্তু হাদিসেরা প্রমাণিত তবে এটার উপর ভিত্তি করে সেটা হচ্ছে সৌজিদা ওয়াজিব যদি রাকাত সংখ্যার মধ্যে সন্দেহ করে সে জানে না কত রকা সালাত করেছে সালাতের মধ্যে যদি এরকম হয় তখন সে কি দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে সে কি কোনো আপনার অবশ্যই সঠিক করে নিতে হবে মাধ্যমে এটা হচ্ছে নিয়ম যেটা হজরত আবুল হাদিসের মধ্যে আমরা দেখতে পাই তিনি বলেন তার কাছে ঝামেলা শুরু করে হম সে তখন বলতে পারে না যে কত টাকা ছালাতি করেছে যদি তোমাদের কেউ এরকম অনুভব করে তাইলে সে যেন দুইটা শ্রদ্ধা দিয়ে যায় বসা অবস্থায় ख्याल रखते हैं कारण सुरजिदे साल आग्रह से सन्देह सन्देह से अग्राधी के दीते हैं एम तो अवस्था से कमर ऊपर भित्ती যেমন বলেন তোমাদের কেউ যদি সন্দেহ পোষণ করে সে জানে তিন রেগাত পড়েছে না চার রাগাত পড়েছে তাহলে সন্দেহ সার আমার আগে অবস্থায় সে দিবে যখন নিশ্চিত উপর ভিত্তি করে হম আরেকটা হচ্ছে যদি দুদিকের একদিক যদি আপনার বেশি আপনার অগ্রাধিকার পায় মানে ওইদিকে মন বেশি যায় তাহলে সেটার উপর ভিত্তি করবে সম্ভাবনা বেশি সেটা যেন সে খেয়াল করে তারপর সেটার উপর ভিত্তি করে তারপর সে সালাম ফিরিয়ে দেয় তারপর সে সুযোগ দেয় দুইটা হ্যাঁ সালাম ফেরানোর পরে হ্যাঁ আবার সালাম ফেরায় সুননাথ সেটা আমাদেরকে জানতে হবে সুযদে দেওয়ার সুন্নাথ যদি আপনার অজায় কোনো কিছু সালাতের মধ্যে পড়ুয়া কোন জিনিস যদি পরে ফেলে যেমন একজনের রুকুর মধ্যে যদি কেরাত পড়ে ফেলে শেষদের মধ্যে কেরাত পড়ে ফেলে অথবা অবস্থায় তাশাউট করে ফেলে কেরাতো পড়ে ফেলেছে হম তাহলে আপনার তাকে তার জন্য সোজদা দেওয়া শুননত কারণ যে তোমাদের কেউ যদি ভুলে যায় তাহলে দুইটা সেন সে দিয়ে নেয় মুসলিম সাহেব হাতি ব্যাপার আর সুন্নতের ব্যাপার আমরা জেনে ফেলেছি আশা করি এই ভিত্তিতে আমরা সালাদকে সংশোধন করে নেব আল্লাহ আমাদেরকে সঠিক ব্যবস্থা তৈরি করেন